আবু কাতাদ হ্রদিয়াল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সালাতের রিকামত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না ধীর স্থিরতার প্রতি লক্ষ্য রাখা তোমাদের জন্য একান্ত কর্তব্য